যে দেশে বন্ধুক আমাদের আয়োজন বিশ্ব নবী মোহাম্মদ সাল্ল আলি ওসাল্লামকে নিয়ে আমাদের এই আয়োজন রাহমিলাম এর জীবনকে নিয়ে যে মোহাম্মদ ইমান আনতে হবে আর তাকে পরমাত্মীয় হিসাবে আত্মার আত্মীয় আবিষ্কার করতে হবে আর এই প্রসঙ্গে সাল্লাহ তিনি লিপ্ত হবেন রাহসমাল আদেশ করছেন এবং রব্বুল আলমীদের নির্দেশে রসুলাম বলছেন যে আমি আদিষ্ট হয়েছি প্রয়োজনে সম্মুখ সমরে সম্মক যুদ্ধে লিপ্ত হতে যতক্ষণ না তোমরা সবাই সাক্ষী দাও আল্লাহ আল্লাহ ছাড়ার কোন ইহ নাই আল্লাহ ছাড়া কোন আইন আর বিধানদাতা নাই আল্লাহ ছাড়া কোনো মাহবুল নাই এবং ইমানো আমার উপরে আমার উপরে ইমা শুধু তাই না অভিমা ইতুবিহি এবং আমি যা কিছু তোমাদের জন্যে রব্বুল আলমিনের পক্ষ থেকে নিয়ে এসেছি তার উপর অর্থাৎ মোহাম্মদ সাল আলীসলাম রব্বুল আলমিনের পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন এবং রব্বুল আলমিনের পক্ষ থেকে আদিষ্ট হয়ে তিনি আমাদেরকে বলছেন প্রয়োজনে সম্মুখ সমরে সম্মুখ যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে বলেছেন রব্বুল আলমিন তাকে কারণ যতক্ষণ না আমরা সাক্ষী না দেব রব্বুল আলামিন। আবহা সুফান তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই মাহুদ নাই আইনদাতা নাই উপাস আর যতক্ষণ ইমান না আনব মোহাম্মদ সরাইসেমের উপরে এবং তার যা নিয়ে এসেছেন তার উপরে তার উপর অবতীর্ণ শুধু তাই না সাত করলেন ফাইদা ফলুক এরপর তোমরা যখন এমনটা করবে অর্থাৎ যখন মানব আর দানব ইমান আনবে এই সাক্ষীর বাস্তবতায় রবুল আলমিন রসুল এবং তিনি যা নিয়ে এসেছেন তার উপর যা নাজিল হয়েছে আল কোরআন করিম তা আমাদের জন্য একমাত্র শুধুমাত্র কেবলমাত্র গাইডলাইন এবং দস্তুর বা সংবিধান যখন এমনটা আর মুহম্মদ সাল আলী সালাম আল্লাহ রসুল এবং তার উপর যা নাজিল হয়েছে তা সত্য ততক্ষণে তোমাদের রক্ত এবং সম্পদ চূড়ান্ত নিরাপত্তা লাভ করবে কারণ ওই ইমানের হকের কারণে আল্লাহকে সাক্ষী দেওয়ার কারণে রসুলকে আত্মার পরমাত্মীয় বেলা আবিষ্কারের কারণে আর হা চূড়ান্ত বিচার আল্লাহ আল্লাহর বলেছেন যে রব্বুল আলমিন আমাদেরকে এই পৃথিবীতে পৃথিবীর জন্য খালিফা করে সৃষ্টি করেছেন আর হা এই পৃথিবীটা তাম সৃষ্টিটাকে কেবল তার ভালো বান্দাদের জন্য। মিরাস হিসেবে ঘোষণা করেছেন লিখে দিয়েছিলেন জাবুর কিতাবে তার জিকির এর পরপর আদনাল নিশ্চয় এই জমিন সৃষ্টি এর উত্তরাধিকার আইন আর বিধান কেবলমাত্র উপাস্য কেবলমাত্র ইবাদত করে আল্লাহ মাহুদ কেবলমাত্র আল্লাহ সুফানা হালা এবং বিশ্বাস করে তার পেরিত উপরে এবং এর ধারাবাহিকতায় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সালেমের উপরে এবং তিনি জানিয়ে এসেছেন তার উপরে এরাই হলো পৃথিবীর উত্তরাধিকার পৃথিবী তাদের মিরাজ সুতরাং এই পৃথিবীর উত্তরাধিকার হিসেবে নিজেকে আবিষ্কার করার জন্যে আল্লাহর প্রতিমান এবং তার হাবিবকে হৃদয়ের তথা আত্মার আত্মীয় হিসেবে একাধিক আয়াতিমাতে তার আদেশ এবং নিষেধ যেমন প্রশ্নহীন ভাবে আনুগত্য করতে আদেশ করেছেন ঠিক তার রসুল মুহাম্মীলাম কেও নিরঙ্কুশে প্রশ্নহীন ভাবে আনুগত্য করতে আদেশ করেছে অনুসরণ করো আনুগত্য করো নিরঙ্কুশবে প্রশ্নহীন আল্লাহ এবং তার রসুল মুহাম্মাদুন সাল্ল আলি ও শুধু তাই না আলমিন যারা মুহ করবে না মহাম্মদ সাল আলিহাল করবে না উল্টু করে জাহান নামে তাদেরকে নিক্ষেপ করা হবে আবদুল্লাহ আলাহত সুতরাং বন্ধু জাহান নামে উপুর হয়ে নিক্ষিপ্ত হয়ে আফসুস করার আগে এই পৃথিবীতেই আসুন আমরা নিজেদেরকে আফুস अनुगत्यकारी ये तुम्हारे मध्य क्यों इमानदार होतेमान रिन कर तो सोजा न कभी नजर भाषा যখন ব্যক্তির কাছে তার সন্তান তার পিতামাতা এবং তার আপনজন। সন্তানের যতটা ভালোবাসা পিতা মাতার যতটা ভাষা অন্য কোনো স্ত্রী পরিবার পরিজনের জন্য তার চেয়ে অনেক অনেক অনেক গুণ বেশি ভালোবাসা হতে হবে কেবলই সবার চেয়ে আমাকে বেশি ভালোবাসতে হবে তখন তিনি বলেন ইয়া রসুল্লাহ আলিবসাল্লাম হ্যাঁ এই মুহূর্ত থেকে আমি সবার চেয়ে আমার নিজের জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি বন্ধু মোহাম্মদ হবে না পূর্ণ হবে না বন্ধুগণ আমাদের আলোচনা ধারাবাহিক চলবে তবে এই মুহূর্তে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই আল্লাহ मर मुजर बीन अब्दुल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 म संसर्गे बुधवार रत साढ़े न पुन सम्प्रचार सकाल आठ टाय बांगशे पीस टी बांगल् सत्यारमिन जीवन समय भलो व्यवहार भी कसार दुनिया भी जा मानवतार अत्याचार की आते हम देखलमे अधिकार आदेश प्रति बुधवार सन्ध्या साढ़े छ पुन सम्प्रचार दुपुर साढ़े बारोटाय बांगे पीस टी बांगल् আর হা যারা প্রশ্নহীন ভাবে আনুগত্য করবে না যাহার নামে নিক্ষিপ্ত হবে আর আগুনে অবস্থায় আফসুস করবে রবুল আলম তো অগ্রিম আমাদের জানিয়েছেন সুতরাং আর হাবিবের আনুগত্য না করে না তাই এখন থেকে সিদ্ধান্ত নেবুচীন আনুগত্য সাল্ল আলিহী ওসাল্লামে বন্ধু মোহাম্মদুন সাল্ল আলিস নিজেই সুন্দর করে আমাদের সামনে অবস্থা অব্যাখ্যা করে বলেছেন এই ভাষায় তোমাদের মধ্যে না রাত দিন ইমান কি এত সোজা ইমানদার হয়ে কি কে হবহে শয়তানি বুঝা সুতরাং যথার্থ ইমানদার যদি হতে চান শুনুন মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম নিজে বলছেন আপন না হবে অর্থাৎ নিজের হৃদয়ে কলিজায় আর মনে যতটা ভালোবাসা সন্তানের কাছে আমি আপনাকে ভালোবাসি তবে নিজের থেকে নয় বললেন আমার পুরনো ইমান যদি আনতেই চাও তাহলে তখন তিনি বলেন সাল্ল আলী ওসাল্লাম অতি প্রিয় অতি আপন যদি আপনার আমার না হন ইমান যথার্থ হবে না পূর্ণ হবে না শুধু না বন্ধু আমরা অনেকেই বলবো ইমান এর স এর মজা পেতে চাই ইমানের মজা পেলে ইমানের স্বাদ পেলে যে কোনো কঠিনকে সহজে মারানো সম্ভব সকল বিপদে ধারণ সম্ভব ইমানের মজা যখন ব্যক্তি লাভ করবে তার ইব্রাহিম আলী ইসালামের মতো অগ্নিকুণ্ড তার জন্যে ফুলের বাগানে পরিণত হবে এই দুনিয়ার যে কোনো কঠিন পরিস্থিতি তার জন্যে চরম তৃপ্তির কারণ হয়ে যাবে যারব্বুল আলমিনের জন্য সে মোকাবেলা করবে তাহলে শুনুন এমনটা যদি কেউ হতে চায় ইমানের মজা যদি এই ভাষায় বিহিনা হালা বতাল ইমান যে ব্যক্তির কাছে তিনটি জিনিস রয়েছে সে ইমানের যতা যতা লাভ করে এর মধ্যে শ্রেষ্ঠতম অতি গুরুত্বপূর্ণ বিষয় হল ইমানের স্বাদ যদি পেতে চাই তাহলে আল্লাহ এবং তার রসুল আপনার আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সবচেয়ে বেশি আপন হতে এবার বুকে হাত দিয়ে নিজের আবিষ্কার করি বন্ধু ইমানের স্বাদ পেতে চাই আপনার আমার জীবনে কি আপনার আমার বিশ্বাসে কি আপনার আমার হৃদয়ে কি করার সিদ্ধান্ত নেবাল্লা তৌফিক দিন আমিন বুধগণ এবার প্রশ্ন করতে পারি মোহাম্মদ সাল্ল আলী সাল্লামকে অতি আপন করব। একেবারে কাচের একেবারে স্বজন একেবারে প্রিয়জন एक सहबी महम्मद सल आल्लम दरबारे उपस्थित हो अपलोक नेत्रे चुखे सारा फेले अपलोक नेत्रे तकम्मदून আমার মা বাবা আপনার তো উৎসর্গিত হোক আত্মা নজর ও মোহাম্মদ আমি আপনার দিকে তাকিয়ে তাকিয়ে আপনার দিকে দেখে দেখে আপনাকে দেখে দেখে তৃপ্তি অনুভব করছি তবে কিন্তু কেমতের কঠিন দিনে যেদিন আল্লাহ আলা আপনাকে মাকামে মাহমুদ দিবেন আপনি অনেক উচ্চ মর্যাদা সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত হবেন তখন আমার কি হবে মোহাম্মদ সাল আলী হোসালের দিকে অপলক নেত্রে থেকে নিজের মা বাবাকে দিলেন মালিক আল্লাহ যা আপনার আমার সবার জন্য আল্লাহ নাজিল করে দিয়ে বললেন রুল আয়াতিল করে দিলেন্লাহ যে ব্যক্তি আনুগত্য করবে প্রশ্নহীন নিরঙ্কুশবে আল্লাহর ও রসুল এবং তার রসুলের নিরঙ্কুশ প্রশ্নহীন আনুগত্য করবে এবং আল্লাহ এবং রসুলকে নিজের সত্যায় নিজের মনে নিজের প্রাণে নিজের অস্তিত্ব সর্বাধিক প্রিয় আর আপন বলে প্রতিষ্ঠিত করবে ওই ব্যক্তি এবং ওরা সবাই মিলে ওরা সবাই মা আল্লা দিনা তাদের সাথে আনা আমি যাদের উপর আল্লাহ নিয়ামত করেছে মিনান্না বিগিন নবীগনদের থেকে ও সিদ্দিক সিদ্দিক সত্যবাদীদের সাথে ও সুয়াদা শহীদদের সাথে কলিজার আপন হৃদয়ের আপন সত্তার আপন একান্ত স্বজন বলে যে প্রতিষ্ঠা করে যে আবিষ্কার করে সে পরকালেও রসুল সাল্লামকে আপন করে পাবে কাছে পাবে রসুল হাসম থেকে দূরে নাই না দুনিয়া তো তার পিতা তার স্বামী তার সন্তানদের হারালেন পিতা স্বামী আর সন্তান মহিলা যুদ্ধের ময়দানের দিকে যাচ্ছেন খবর পেয়েছেন তার পিতা শহীদ হয়েছেন তিনি উত্তরে বলছেন পিতার খবর জানতে চাই না সামনে পেরেছেন তারা কেমন রয়েছেন মহিলা সামনে অগ্রসর হয়েছেন জানতে পেরেছেন তার পুত্র শহীদ হয়েছেন কলিজার টুকরু সন্তান হারিয়েও এই খবর পেয়েও মহিলা বলছে না জানতে চাই মোহাম্মদ সল্লাহ আলী ওসাল্লাম কেমন রয়েছেন মহিলা যখন মুহাম্মাদুন সাল্ল আলী ওসাল্লামের খবর পেলেন বলেন আমি দেখতে চাই তাকে হাত্তা আমি নিজের আঞ্জুর পুত্র হারার বেদনা বাবা হারার বেদনা কোন বেদনাই না আমার কাছে বেদনা হলো মুহাম্মাদুন সাল্ল আলী ওসাল্লামকে না দেখা তাই আমি দেখতে চাই হাত্তা আঞ্জুর এলাই আমি তাকে দেখতে চাই فلمعراقتها قالت جون ওই মহিলা মুহাম্মাদুন صلى الله عليه وسلم কেdeclen tini bollen kullu musibatin ba'dak ya madir nabiy imamul sallallahu alaihi wasallam amar shokol musibat apnake peye hariye giyeche aapni beche ashen etche bolo shanto na ar nai aapni beche ashen tai shami haranor bedona pita haranor bedona putra hananor bedona amar সকল বেদনা হারিয়ে গিয়েছে আপনাকে কাছে ভালোবাসতেন আলিবালিব্লাহ উত্তরে বলছেন আল্লাহর শপথ মোহাম্মদ সোল্লাহ আলী ওসালাম আমাদের কাছে ছিলেন অতি প্রিয় মিন আমা আমাদের সম্পদ থেকে ওনা আমাদের সন্তান সন্ততি থেকে ও আবা ই না আমাদের পিতা মাতা থেকে আমাদের মা থেকে মাইল আর পানি তৃষ্টাত্ত ব্যক্তির কাছে ঠান্ডা পানি যতটা প্রিয় এর চেয়েও আরো আরো অনেক বেশি প্রিয় ছিলেন মোহাম্মদ সাল্ল আলী বন্ধু কোন আসুন না তাই হাবিবকে কলিজার আর আত্মার আপন করে আবিষ্কার করি আর এই জন্যই তারা হবে আজকে এই পর্যন্ত ওরা অবরাত اللهم ولا محمد صل الله عليه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 ডোনে জাকাত পাঠিয়ে দিন টিভি কে সমর্থন করুন কোড এবং জাকাত কোড ঠিকানা বিও বি ব্যাংক ডাবল টু আই ব্যান জি বি ফাইভ টু এল ও আইডি থ্রি জিরো নাইন সিক্স থ্রি পাউন্ড অ্যাকাউন্ট জিরো ডাবল ওয়ান থ্রি টু ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন টিভি ডট পিস মানবতার সমাধান